সম্মান এত বেশি মসজিদের মর্যাদা এত বেশি যাতে গন্ধ সৃষ্টি হয় তাহলে তারা যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয় যে পিঁয়াজ খেয়ে মুখ গন্ধ রহমতের ফেরে রাখে যেখানে আল্লাহর স্মরণ হয় ওই জায়গাকে তারা ঘিরে রাখে রহমতের ফেরেস্তা ঘিরে রাখে তাদের কষ্ট দেওয়ার জন্য আসবে সোনানে একটা হাদিস আছে যেখানে একদিন অমর রাজি আল্লাহ তালা একজন ব্যক্তিকে দেখলেন যে সে মসজিদে এসেছে মুখ বন্ধ করে তাকে তিনি মসজিদ থেকে বের করে দিলেন মসজিদ থেকে বাহির করে দিলেন এই অপরাধে যে মুখ গন্ধ অবস্থায় সে মসজিদে প্রবেশ করে।